মানবতার সমাধান رب العالمين والصلاة والسلام على أشف وعلى আহমদুলিল্লাহি রসলতাম আসসালামুকুম রহমতুল্লাহ বারকাত দর্শক ভাই বোনেরা আপনাদের সাথে আবার উপস্থিত হতে পেরে আল্লাহ পাকে দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দয়া করি এই আলোচনার শুরুতে আমার নিয়তটা যেন হয় আল্লাহকে খুশি করার জন্য আমি দোয়া করি আপনাদের নিয়তটা যেন হয় আল্লাহকে খুশি করার জন্য আপনি আমি সবাই এই নিয়ত করি যেন আমরা এখান থেকে যা শিখতে পারি সেটা জন্য আমল করতে পারি সাথে সাথে এই নিয়েতও আমরা করি আমরা এখান থেকে যা শিখব সেটার জন্য আমরা অন্যদেরকেও শেখাতে পারি এই জ্ঞান এবং শিক্ষা। প্রচার এবং প্রসারের মাধ্যমেই ইসলাম আসলে প্রচারিত প্রসারিত হয় আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা আমাদের এই প্রচারের সাথেই সংযুক্ত আমাদের শেখানোর সাথেই সম্পৃক্ত আমরা যখন অন্যদেরকে শিখাই অন্যরা যখন আমাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তখন আমাদের কি ভূমিকা হওয়া উচিত আমি যদি আপনাকে এমন একটা কথা বলি যে বিষয়ে আমি জানি না তাহলে আমার প্রতি আপনার কোনো আস্থা থাকবে না বা আস্থা অনেক কমে যাবে আমার প্রতি আপনাদের যে শ্রদ্ধা আছে সে শ্রদ্ধা অনেক কমে যাবে ঠিক তদ্রুপ আপনি যদি কাউকে এমন কথা বলেন যে কথাটা আপনি জানেন না যে কথাটা ঠিক নয় এর কারণে আপনার প্রতিও মানুষের আস্থা তো কমে যাবেই আপনার প্রতি মানুষের শ্রদ্ধা তো কমে যাবেই সাথে সাথে আপনার দ্বারা আমার দ্বারা মানুষ বিভ্রান্ত হবে অথচ আমি এবং আপনি মুসলমান হিসেবে আমরা কিন্তু এখানে অন্যকে বিভ্রান্ত করার জন্যে আসি নাই আমরা কিন্তু অন্যকে বিভ্রান্ত করার জন্য নই আমরা হলাম থুরাতুল আসরের মতো অত সৌবিল হক অন্যকে সত্যর ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য উপদেশ দেওয়ার জন্য ও তাওয়া অন্যকে ধৈর্যের পরামর্শ দেওয়ার জন্য এখন যদি আমি না জেনেই কোনো কথা বলি তাহলে কি আমার দ্বারা সেই কাজ হবে অত সবিল হাক সত্যের উপদেশকে আমি দিতে পারবো। একবার এক বড় আলেমকে পাওয়া গেল যিনি বিভিন্ন সুরার অনেক ফজিলাত সম্পর্কে অনেক হাদিস তিনি বর্ণনা করা শুরু করলেন পরে কয়েকজন গবেষক আলেম সখকানে আলেম তার কাছে গেলেন যে বললেন যে আপনি বিভিন্ন সুরা সম্পর্কে যে এত ফজিলতার হাদিস বলেন যেগুলো আমরা আগে কোথাও পাইনি আপনি সেগুলো কোথায় পেলেন তখন নি বললেন দেখো ভাইরা আজকাল মানুষ কোরআন পড়তে চায় না তাফসির পড়তে চায় না তাদেরকে উৎসাহিত করার জন্যে আমি নিজে এই হাদিসগুলো বানিয়েছি কিন্তু তারা জানে না রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লামের সেই হাদিস রসুল বলেছেন যে আমার ব্যাপারে যদি কেউ মিথ্যা কথা বলে মান মন কদ আল সে যেন জাহান্নামে তার জায়গা করে নেয় নওজবিল্লাহ দেখেন তার নিয়তটা কিন্তু শুদ্ধ ছিল তিনি চেয়েছিলেন যে এই সমস্ত কথাবার্তা বলার মাধ্যমে লোকজনদেরকে কোরআনের দিকে নিয়ে আসবেন তাফসিরের দিকে নিয়ে আসবেন আল্লাহর দিকে নিয়ে আসবেন কিন্তু এই হাদিস অনুযায়ী তার নিয়ত ভালো থাকলেও যেহেতু রসুলুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে না জেনে বানিয়ে বানিয়ে কথা বলেছেন সে হবে জাহান্নামি সম্মানিত ভাই বোনেরা এই যে বিষয়টা ঘরে বাইরে চাকরিতে শিক্ষকতায় আমাদেরকে নানান প্রশ্নের জবাব দিতে হয় আমরা যারা শিখছি আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এ কথা মনে করার কোনো কারণ নেই যে এই পৃথিবীতে একজন মানুষ সব কিছুই জানেন আপনার পক্ষে যেমন सबकिछ नमुक डॉक्टर तमुक प्रफेसर पक्षे अमुक मुफ्तर पक्षे सबकिना सम्भव न रसुल्लाह सल अलहीसलम छबीन अनेक ज्ञान अधिकार छ पृथिवीर जो मानूष आर चेत ज्ञान छोड़ बसी कहु क्षेत्र ए रकम होने प्रश्न कर मुसलमाना अनेक प्रश्न कर चुप कर আকাশের দিকে তাকাতেন অহির অপেক্ষায় থাকতেন যদি আমাদের কাছে কেউ কোনো প্রশ্ন করে যদি আমাদেরকে কাউকে কোনো খবর দিতে হয় সংবাদ দিতে হয় না জেনে না বুঝে এটা কখনোই করা যায়জ নয় আল্লা সুহান सूरतुलसरार छत् नम्बर आयता आल्ला पतर्क विषय तुम्हारे ज्ञान नहीं विषय तुम कथा जाम तुम्हारे तुम्हार, जा तुम्हार, तुम्हार चो वाल फुआदा तुम हृदय सबकिछ आल्लर का एक दिन जिज्ञासा करा अपनार्मान रक्षार्थे अपनारूक रक्षार्थे अपनी जी बनिए बनिए को সেটা ইসলামের ব্যাপারে হোক অথবা যে কোনো ব্যাপারে হোক সাংসারিক ব্যাপার হোক আপনার ব্যাপারে হোক আপনার পরিবারের ব্যাপারে হোক একদিন আল্লাহর কাছে সেই ব্যাপারে কই ফেয়ার দিতে হবে এজন্যে যখন আমাদের কাছে কেউ কোনো প্রশ্ন করে আমাকে আগে ভালোভাবে সেই প্রশ্নগুলো বুঝতে হবে আমি অনেকে দেখেছি আমি যখন কোনো প্রশ্ন করি বা অন্য যখন কেউ প্রশ্ন করে প্রশ্ন তারা ভালো করে শুনেন না যেহেতু প্রশ্ন তারা ভালো করে শুনেন না তারা প্রশ্নটা ভালো করে বুঝতেও পারেন না এবং তারা ভুল উত্তর দিয়ে থাকেন যদি কেউ একটা প্রশ্ন না শুনে না বুঝে ভুল উত্তর দিয়ে থাকেন তাহলে এটা এমন হবে যে রোগীটা হাসপাতালে এসেছিল ট্রিটমেন্ট নেওয়ার জন্য সুস্থতা ফিরে পাওয়ার জন্য ডাক্তারের ভুল ওষুধ পাওয়ার কারণে হয়তো সে মারা গেল অথবা তার রোগটা আরও বেড়ে গেল। যে লোকটা আপনার কাছে এসেছিল সঠিক তথ্যের জন্য खेदायतर जन आपनी भूल तथ्य दिए विभ्रांत करलें जमन से लोकटा के विभ्रांत करलेंजे द्वारा शयतान कतारे चले गल शतान क्ज ही हल भूल तथ्य दिए मानुष के पथहरा विभ्रांतराज आबू बकर आन बड़ आलेम छसूल्लाह सल्लाह अल्लमेर शय स्वप्न बंधु छह সুদিনের বন্ধু ছিলেন দুর্দিনের বন্ধু ছিলেন যখন তিনি হিজরত করেন তখন তিনি তার পাশে ছিলেন যখন রসুল ইসলাম যুদ্ধে যেতেন তার সাথে যেতেন যখন রসুলাম কঠোর কোন সিদ্ধান্তে নিতেন তখন আবু বকর রিয়ত সাথে থাকতেন কিন্তু আবু বকর রাদি আল্লাহ তালহ কথায় কোথায় রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করতেন না তার কারণ হল ওই হাদিসটা তার বারবার মনে পড়তো মানকেদা আলাইয়া মাহমিদেন নার। যদি রসুলাম থেকে কেউ একটা অসত্য কথা বলে এবং তার কারণে যদি তাকে জাহান্নামে যেতে হয় আল্লাহর ব্যাপারে যদি কেউ কোনো অসত্য কথা বলে মিথ্যা কথা বলে তাহলে সে কোথায় যাবে বলেন অনেক ওলামাদের কথা আপনি জানবেন যে যখন তারা কোনো মজলিসে বসে থাকেন তখন তারা উত্তর জানলেও সাধারণত এই উত্তর দেওয়ার এই রিস্ক তারা নেন না তারা ওই দায়িত্বটা অন্যকে দিয়ে দেন যদি দেখেন क्ति आसले भलो उत्तर वटिक उत्तर दिख्ना शुद्ध तखा इगे बोलेंस बेपारे एक है। ठीक सम्मानित भाई बने जीवन कत जगह कतो स्थान ना जेने ना बुझे कतो भूल तथ्य दिए मानुष के विभ्रांत करें सबा क्योंकि विभिन्न पर्याय शिक्षक हमें घर शिक्षा दी আমরা যেখানে চাকরি করি যেখানে আপনারা বস আপনারা যেখানে সিনিয়র নেতা সেখানে আপনারা যারা নিচের অধস্থন কর্মকর্তা বা কর্মচারী আছেন তাদেরকে আপনারা শিক্ষা দেন আপনারা সিনিয়র লোকেরা তাদের জন্য শিক্ষক বা শিক্ষায়িত্রী আপনাদের কথায় তারা পথের দিশা পাবে কিন্তু আপনারা যদি ভুল তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করেন তাহলে আপনাদের জায়গা জাহান্নাবে হবে জান্নাতে হবে আপনারা নিচেরাই বিচার করে দেখুন আমাদের যারা রাজনীতিবিদে আছেন আমাদের যারা সমাজ নেতা আছেন বিভিন্ন পর্যায়ে সমাজকে নেতৃত্ব দিয়ে চলেছেন আমাদের যারা শিল্পী আছেন সাহিত্যিক আছেন আমাদের যারা দার্শনিক আছেন কবি আছেন তারা যদি এইরকম না জেনে না বুঝে অসত্য কথা বলে সমাজের লোকদেরকে বিভ্রান্ত করেন মানুষকে অসৎ পথে চালনা করেন তাদের পথ তাদের শেষ কোথায় হবে তারাই সেটা সিদ্ধান্ত নিন সচেতন ভাই বোনেরা আসুন আমাদের নিজেদের ভবিষ্যৎ রক্ষা করার জন্যেই আমরা মানুষদেরকে সত্য কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো সিদ্ধান্ত নেই এ ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করব একটু ব্রেকের পরে আবার আমরা ফিরে আসবো আপনারা কিন্তু সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু students of Islamic International School. Welcome all of you. As-salamu wa-rahmatollahi wa-barakatu. Al-Malik ul-Qudus mumin m u s I'm so blessed to be with them. m u s l I'm so blessed I don't know about you Watch little wonders at their best. Dialogue, Dialogue. Discussion. Discussion. Discussion. discussion discussion debate, debate. rebuttal rebuttal conclusion conclusion eliminate misconceptions about religion get enlightened. ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল broods It is a belief in Allah. The Quran is the greatest miracle of Allah subhanahu ta'ala. If you are neglecting the Quran of other people, then you are becoming immoral. An arrogant person will never enter the Jannah. Death is not defined as nation. Baden role models. Ek kambra hum diutya naaste. Bhagawan hai. Dursha nahi hai. Nahi hai, nahi hai. Sara bi nahi hai. Dekhum. Pothra Pradarshak. Paraborti Anushthan. Peace TV Banglai. দর্শক আপনারা ধরে বসে আছেন ধরে আপনাদেরকে সুক্রিয়া জানাই এবং দোয়া করি আল্লাপাক আপনাদের এই বসাকে কবুল করুন আমরা বলছিলাম যে আমাদের সমাজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল যারা আছেন নেতা যারা আছেন স্বাভাবিক লোক যারা আছেন সাধারণ লোক যারা আছেন जे बुझे जदि असत्य कथा बोले असत्य तथ्य दिए मानुष्ठ विभ्रांत करें तर स्थान कथाए चिंता कर पत्रपत्रिक विभिन्न लेखा तथा कथित बहु शिक्षित बुद्धिजीवी आनेक सज्जन आज जे बुझे विभिन्न लोक सम्पर् मिथ्याथा बोलें इसलम सम्पर्केथ्याथा बोलें तक स्मरण करिए दीते चाहिए মরার পর তাদের কোথা স্থান হবে তারা যেন এটা ভেবে দেখেন আমরা যারা যিনি না বুঝে এরকম অসত্য কথা বলি বানিয়ে বানিয়ে কথা বলি আমাদেরও মনে করা দরকার যে আসলে এরকম মিথ্যা কথা বললে আমাদের জান্নাতে যাওয়ার পথ খুবই কঠিন হবে আলী তালাম এখানে এক চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন মিন আইলমের রজুলিম আলাম। একজন মানুষের জ্ঞানের পরিচয় হলো এই যে তিনি যে বিষয় জানেন না সেই বিষয়ে বলবেন অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমাদের ভিতর অনেক শিক্ষক আছেন আমাদের ভিতর অনেক পণ্ডিত মানুষ আছেন তারা মনে করেন কোনো বিষয়ে আমি জানি না বলা একটা লজ্জার বিষয় লোকে হয়তো ভাববে তার জ্ঞানীর অভাব আছে কিন্তু যারা মহা মহাজ্ঞানী ছিলেন তারা জানেন যে আমি জানি না এই কথাটা বলা আসলে জ্ঞানেরই পরিচয় এমনি অমার্দ আল্লাহ তালানু বলেছেন তাহলে আল মুসালাহাতুন জ্ঞান হল তিন ধরনের কিতাবন্নাতে কোন যে লেখা গ্রন্থ কথা বলে সুন্নাতুন মদিয়াতুন এবং যে সুনাতটা অতিবাহিত হয়ে চলে গিয়েছে এবং তৃতীয় নম্বর হল ওলা আদ্রি আমি জানি না বলা অর্থাৎ আমি জানি না বলা এটাও একটা জ্ঞানের পরিচয় সময়ত ভাই বোনেরা আরেকজন মহাদ্দেশ সাবি তিনি একজন ফকির ছিলেন তিনি বলেছেন লা লাদ্রি আমি জানি না এই কথাটা বলা হলো অর্ধে জ্ঞানের পরিচয় অর্থাৎ কে কত জ্ঞানী তা বোঝা যায় তিনি যদি অকপটে স্বীকার করতে পারেন যে আমি জানি না যে বিষয়ে আসলে তার নলেজ নাই সময়ত ভাই বোনেরা জ্ঞান হলো সেই জিনিস যে বিষয়ে আপনি নিশ্চিত জানেন আপনি যদি কোনো বিষয়ে নিশ্চিত না জানেন তাহলে বলা উচিত না আমি অনেক আলেমদের ভিতরে দেখেছি অনেক পণ্ডিতদের ভিতরে দেখেছি কোনো বিষয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তখন তারা বলেন না এই বিষয়ে কোনো হাদিস নাই এই বিষয়ে কোনো কথা নাই কিন্তু যদি আমরা সতর্ক হই আমাদের এটাই বলা উচিত যে এই বিষয়ে কোনো হাদিস আছে কিনা আমার জানা নাই এবং এই স্বীকৃতিটা আপনার দায়িত্বশীলতার পরিচয় বহন করে আপনি যে একজন দায়িত্বশীল জ্ঞানী দায়িত্বশীল শিক্ষক দায়িত্বশীল মানুষ সেটাই পরিচয় বহন করে একবার আমার একজন শিক্ষককে একটা বিষয় আমি প্রশ্ন করেছিলাম যে প্রশ্ন ছিল খুবই সহজ সেটা ছিল হাজের আলহিস্লাম আসলে আরবিতে বলা হা হাজার কিন্তু আমি সম্ভবত কোথাও পড়েছিলাম হাজের যখন আমার শিক্ষককে বললাম পোস্তাজ আমি কিন্তু এই শব্দটা এক জায়গায় পড়েছি হা হাজের উনি বললেন এটা আমার জানা নেই তো শুধু এই নামের উচ্চারণটা কেমন হবে এইটা জানার জন্যে তিনি সারা রাত ঘুমান নাই এটা হলো ঢাকার একজন মহাদ্দেশের কথা এবং এইটাই হল সমস্ত মহাদ্দেশ সমস্ত স্কলারদের পদ্ধতি ছিল তারা যদি কোনো বিষয় না জানতেন ছাত্র বলে দিতেন আমি জানি না আমাকে সময় দিতে পারো আমি সময় নিয়ে গবেষণা করে তোমাদেরকে জানাবো সময় তো ভাই বোনেরা আমরা যে ছেড়ে না থাকি না কেন চাকরিতে থাকি বাসায় থাকি ঘরে থাকি পরিবারে থাকি বিভিন্ন পেশায় থাকি আমরা যদি এই বিষয়টা খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের ভিতরে অনেক ভুল বুঝাবুঝির সমাধান এমনিতে হয়ে যায় আমাদের ভিতরে কিন্তু মারামারি কাটাকাটি হানাহানি অনেক কম হয়ে যায় আমি ইনশাল্লাহ একটা আলোচনায় আসব যখন আমরা মিডিয়াতে আলোচনা করব। সেটা হল এই দুনিয়ায় অনেক ঠগলা ফাসাদ অনেক যুদ্ধ ঘটেছে ভুল তথ্য দেওয়ার কারণে কে বা কারা হয়তো জেনে বা না জেনে ইচ্ছা করে অথবা অনিচ্ছা করে কাউকে ভুল তথ্য দিয়েছে এবং এই ভুল তথ্য দেওয়ার কারণে একটা দেশকে পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে একটা ভুল তথ্য দেওয়ার কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে একটা ভুল তথ্য দেওয়ার কারণে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে একটা ভুল তথ্য দেওয়ার কারণে একজন ছাত্রের জীবন ধ্বংস হয়ে যেতে পারে একটা ভুল তথ্য দেওয়ার কারণে আপনার নিজের জীবন ধ্বংস হয়ে যেতে পারে सम्मानित भाई बनरा आगे अपनार जीवन ध्वस हार सब चे बड़ो सम्भवना हल आपनी जो ही भलो कस करना क्या भूल तथ्य देवार कारण विशेषकर इसलमर बेपारे इच्छा करनाते आपनाराय बड़ो सन्देह रही है रसुल्लामेर से कथा आबाद स्मरण कर दी चाहिए जी क्यों इच्छा करपारे मिथ्या कथा बोले সেজন্য জাহান নামে তার জায়গা করে নাই। একজন মানুষ যদি কিছু না শিখে মারা যায় তাহলে তার কারণে হয়তো সে জাহান নামে যাবে না সে জান্নাতে যাবে কিন্তু একটা লোক যদি না জেনে কিছু বলে তাহলে নিশ্চিতভাবে সে জান্নাতে যেতে পারবে না সে জাহান নামে যাবে সমান্ত ভাই বোনেরা আসুন জীবনের প্রতি পদে পদে আমরা এই বিষয়টা খেয়াল রাখি এই জীবনের সবচেয়ে বড় সত্য কথা হলো Allah, Mother, के कुरे छेन। कता आल्ला के सृष्टि कर जीवन बड़ सत्यकथा हल रसुल्लाह सल्लासम आल्ला सत्य नबी यथा के जरा अस्वीकार कर ता जीवने सब चे बड़ो क्षतिग्रस्त है यही कथा नहीं जरा संदेह छड़ाय कुरान शरीफ नहीं जरा सन्देह छड़ाय हादी शरिफ नहीं जरा सन्देह छड़ाय ता निजे जमन क्षति ताइ सम क्षति कर रसुल्ला सल्ला अलहीसल्लम के मिथ्या आशेपाशे अनेक मानुष अबू सुफियान रदी अल्लाह तालला आनु जिन अत्यंत चालाक एक मानुष दीर्घद प्रायुश बचर जबत रसुल्लाम बिरोधता बार बार बोले मुहम्मद हे जो भंड मुहम्मद सल्लाम हज मिथ्थु कुश बचर पर मक्का विजय दिन তার শুভ বুদ্ধির উদায় হয়েছিল এবং তিনি বলেছিলেন না মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম কোন ভুল নবী নন তিনি কোনো ভণ্ড মানুষ নন তিনি হলেন একজন খাঁটি মানুষ তিনি হলেন আল্লাহর প্রেরিত রসুল এবং সেদিন থেকে আবু সুফিয়ান রাদি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করেন এবং তিনি ইসলামের একজন নেতা হন ঠিক আজকে যারা ইসলাম সম্পর্কে ভুল তথ্য দিয়ে मानुष्ठ विभ्रात करा जो रियलायज कर इनशाल आशा करी तेरें जरा इसलम तथ्य दिए बेड़ान तर बेपारे भूमिका कि हवा दरकार के जहान नामी परित्याग करब ना कि तरह बोझान चेटा करब उचित जरा यह समस्त क्या लिप्त आज তাদের কাছে ইসলামের সঠিক বার্তা আমাদেরকে অত্যন্ত সম্মানের সাথে পৌঁছে দেওয়া তার কারণ হলো আজকে হয়তো তারা নিজেরা জেনে বুঝে ভুল তথ্য দিয়ে আমাদেরকে অন্য মুসলমানদেরকে বিভ্রান্ত করছেন কিন্তু আবু সুফিয়ানের মতো হয়তো তারাও একদিন অনুধাবন করে খাটি মুসলমান পরিণত হবেন সুতরাং আমরা যেন এই কাজ না করি যদি কেউ ভুল তথ্য দিয়ে ভুল কথা লিখে মুসলমানদেরকে বিভ্রান্ত করেন মুসলমানদেরকে খাটো করেন তাদের কোনো আমরা যেন জাহান্নামি না বলি কারণ জাহান্নামে কে যাবে আর কে না যাবে এটা আল্লাপা কি ভালো জানেন হয়তো হতে পারে আল্লাহ মাফ করুক আমার ফয়সালা হয়তো জান্নাতে নাও হতে পারে কিন্তু যে লোককে আমি আজকে জাহান্নামে বলছি মৃত্যুর আগে সে হয়তো তবা করে ভালো মুসলমান হয়ে সে হয়তো জান্নাতে যেতে পারে সম্মানিত ভাই বোনেরা আমরা আমাদের নিজেদেরকে যদি আমাদের সন্তানদের কাছে এই চরিত্র নিয়ে গড়ে দেখাতে পারি যে তোমার বাবা তোমার মা তারা কখনো বানিয়ে কথা বলেন না তোমার শিক্ষক তারা কখনো বানিয়ে কথা বলেন না তারা যদি না জানেন তখন তারা বলেন আমি জানি না তারা আরও জানার চেষ্টা করেন তাহলে আমাদের বাচ্চারাও আমাদের কাছ থেকে এটা শিখবে এবং তারাও দেখবেন যে নিজেরা নিজেরা ফুন্তুর কথা এবং সত্য কথা বলা শিখছে আপনারা প্রশ্ন করতে পারেন যে না জেনে যদি আমরা চুপ থাকি তাহলে লোকজন এর সমাধান কোথায় পাবে এর সহজ উত্তর হলো। যে যারা প্রশ্ন করে আপনি তাদেরকে অন্য লোকের আপনি রেফারেন্স দিতে পারেন আল্লা সুবাহানা বলেছেন ফেস আলু আহ্লা দিক্রি ইনকা তালামুন তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো আমরা যারা ইসলামের বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় উত্তর দিয়ে থাকি অনেক বিষয় আছি আমরা তো নিজেরাও কনফিউজ থাকি তখন যারা জানেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করি জিজ্ঞেস করার পরে আমরা উত্তর দিয়ে থাকি মাঝে মাঝে এমন হয় যে কোনো বিষয় উত্তর দেওয়ার জন্যে এক মাস দু দুমাসও চলে যায় কারণ কোন একটা বিষয় হয়তো আমার কাছে পরিষ্কার নয় কিন্তু আমি পরিষ্কার বলে দিই ভাই এ ব্যাপারে এই বিষয়টা জটিল আমার কাছে এখনও পরিষ্কার না আমি এবং আমি সহ আরও অন্যান্য ওলাম একরা এই বিষয়টি আমরা আলোচনা করছি এবং যখন আমরা দেখব এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে তখন আপনাকে আমরা জানাবো যদি এর ফাঁকে আপনি অন্য কারো কারোর কাছে জানতে চান সেটা আপনার ব্যাপার এবং আমার মনে হয় না কথা বলার কারণে আমাকে কেউ বলেছেন যে এই লোকটা মূর্খ বা এই লোকটা কিছু জানে না এবং আপনাকেও কেউ বলবে না যে আপনি মূর্খ বা আপনি কিছু জানেন না পাক বলেছেন ওয়ালা তকফুমা আলা কাবি আলমুন যে বিষয়ে আপনার আমার জানা নেই সে বিষয়ের জন্য আমরা কথা না বলি তার কারণ এতে করে আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এতে করে আমাদের ভিতরে বিভ্রান্তি ছড়ায় এতে করে আমাদের ভিতরে সমস্যা সৃষ্টি হয় এতে করে আমাদের জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয় এতে করে আমাদের জাহান্নামে যাওয়ার পথ পরিষ্কার হয় আমরা যদি নিজেরা বানিয়ে কথা বলি আমরা যদি ভুল তথ্য দিই তাহলে আল্লাপাক বলেছেন আমাদের এই চোখ আমাদের এই কান আমাদের এই কথা আমাদের এই হৃদয় আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আল্লাহর সামনে আমরা কিভাবে। কেয়ামতের ময়দানে বলবো ও আল্লাহ আমি জেনে শুনে সেদিন তোমার ব্যাপারে মিথ্যা কথা বলেছিলাম তোমার দিনের ব্যাপারে মিথ্যা কথা বলেছিলাম তোমার রাসুলের ব্যাপারে মিথ্যা কথা বলেছিলাম তোমার রাসুলের প্রিয় সাহাবাদের ব্যাপারে মিথ্যা কথা বলেছিলাম তোমার প্রিয় মুসলমানদের ব্যাপারে আমি মিথ্যা কথা বলেছিলাম সেই দিন আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা এখন সময় আছে আসুন আমরা সব সময় জ্ঞানের কথা বলি যে বিষয় আমরা জানি সে বিষয় আমরা কথা বলি যে বিষয়ে আমরা জানি না সে বিষয়ে জন্য আমরা কখনো কথা না বলি যে বিষয়ে জানি না আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করি এভাবেই আমরা আল্লাহর প্রিয় পাত্র পরিণত হই আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন আমিন ওয়াহানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত सठी व्यवहार परकाले एरपूर्ण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 जकतात दान अर्थ पाठातेन बैंक सतचलिसम पोस्ट एक শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌড় এ আর এ দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি মানবতার সমাধান যারাড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য ইনফ্লুয়েস আর কোন ধর্মের মধ্যে নাই महिला पथ निर्देशना जाना जन देख इन नारी कल सन्ध्या सात और सन्ध्या साढ़े छाए भारत बीस टी बांगलाय